هذا গল الله পড়ে পিল খেও الله معلمنا هذا প্রসুরম্য মুহ لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله الله رسول الله يعلمنا رسول الله يعلمنا اعوذ بالله من الشياطين الرديم بسم الله الرحمن الرحيم ثلث من الاولين وقليلون الآخِرِينَ عَلَى سُرُرٍ مَّوْضُونَةٍ مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ يَطُوفُ عَلَيْهِمُ الْدَّانُ مُخَلَّدُونَ بِأَكْوَابٍ وَأَذَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا وفاكهة مما يتخيرون وحور طير مما يشتهون وحور عين كأمثال لؤلؤ المكنون جزاء بما كانوا ফিহা লিমা ই সাল সালাম আসফাবুমিন ফি শিদিম তলহিম দিল্লিমদ মসুব ফ কি মতো ল মম্ন আ ফুরি মরফুআ ইন ইন্ন শু ন فَجَعَلْنَاهُمْ ابْكَارًا عُرْبًا أَطْرَابًا لِأَصْحَابِ الْيَمِينِ سُلَّطٌ مِنَ الْأَوَّلِينَ وَسُلَّطٌ مِنَ الْآخِرِينَ وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ ফি সমী সম হুম ক্যু কবানু ইসরুনা সিন وَكانوا يَقولون أَذَا مِتْنا وَكُ تُرَابَ وَعِظَومًا أَئِا لَ بُعصُون أَأَبَاءَُ الأووَلون قُلْ إِ الأووَلينَ وَْآخرِرينَ لَ م جمونَ إِلَ مِ ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ সম্মানিত হাজার শুনে আসছি সুরা আল থেকে আজকে সুরা আমরা পনেরো নম্বর আয়াত থেকে তফসির শুরু করবো ইনশাল গত সপ্তাহে আমরা চোদ্দ নম্বর আয়াতে থেমেছিলাম যেখানে বলা হয়েছিল সুল্লা তুমাল আউআলনা মিনাল আহরিন এটি বড় অংশ আগের জমানার লোকরা এই প্রথম কাতারের টপ র্যাঙ্কের জান্নাতি হবেন আর পরবর্তী জেনারেশনের পরবর্তী যুগের লোকদের একটি কম সংখ্যক লোক সেই দলের অন্তর্ভুক্ত হবে সেই সাবেকুন যারা উন্নত মানের জান্নাতের অধিকারী যারা হবেন তাদের নাম্বারটা আগের জমানার লোকদের থেকে বেশি সংখ্যায় থাকবে পরের জমানার লোক থেকে একটু কম যাবে পরের জমানের আর একটু বেশি। ভাবে যতই জমানা ঘনিয়ে আসে ততই পৃথিবীর মানুষ বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তাই না সরলতার দিক থেকে চিন্তা করে দেখেন আগের জমানার লোকরা কিরকম সরল ছিল আমাদের সঙ্গে তুলনা করলে আমাদের জমানায় চালাক চতুর আমি খুব বেশি হয়ে গেছে না যত এই সমস্ত হয় তত মানুষের গড়লতা ঢুকে সরলতা কমে যায় এই জন্যই আগের লোকেরা বেশি জন্য ওয়াইজ উপযুক্ত হবেন। যাই হোক আজকে পনেরো নম্বর থেকে যেখানে জান্নাতের সেই টপ র্যাংকিং জান্নাতের ডেস্ক্রিপশন দেওয়া হয়েছে আলা সুরুরি মা তাদেরকে যে জাননাতে দেওয়া হবে সে জান্নাতের মধ্যে নেয়ামতগুলোর মধ্যে আল্লাহ প্রথমে মেনশন করেছেন সুরুর সুরুর হলির বহু বচন শার শব্দটা আরবিতে বসার জন্য সোফা, অথবা শোয়ার জন্য চৌকি অথবা খাট পালং এগুলোর জন্য শারির শব্দ ব্যবহৃত হয় আবার কোন কোন সময় আরও এক আরামকে দ্বারা সেই শব্দটাও কোরআানে পাকে এসেছে তো এখানে সুরুর ইমদুনা যে এমন খাট পালং চৌকি বা বসার জায়গা যেগুলো হচ্ছে মৌদুনা মৌদৌনা অর্থ কি অর্থাৎ যেগুলোকে মারমুল বিহি যেগুলাকে স্বর্ণ দিয়ে মোড়ানো থাকবে সোনার উপার কারুকার্যে খাবে এবং মণিমুক্ত সেখানে ফিট করা থাকবে মুরাত আলী সোনা রূপা সোনার বিশেষ করে স্বর্ণের কথা এখানে এসেছে স্বর্ণ এবং মনিমুক্তা খচিত পালং খাপ চকি এবং আরামকে দ্বারা এসব ওখানে বিছিয়ে দেওয়া হবে সেই সেইগুলোর মধ্যে বসে কি করবেন মুহা মুি লোকেরা সেখানে আরামকে দাঁড়ায় বসে একে অপরের চেহারের দিকে তাকিয়ে গল্প গুজব আড্ডার আসর জমাবেন সামনাসামনি বসার এমন ব্যবস্থা আল্লাহ করে দিবেন এত জান্নাতি লোকেরা যদি ব্যাপক সংখ্যক এক জায়গায় ও চায় সামনাসামনি বসার থাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন কাজে কেউ কারো চেহারা দেখা যাচ্ছে না এরকম কষ্ট হবে না এখন আমার দেখতে কষ্ট হবে এদিকে ওইদিকে দেখা যাচ্ছে না জাননাতে আল্লাহ বড় করে দিবেন কোনো বাধা নাই সবাইকে দেখা যাবে দেখার ব্যবস্থা করা হবে তো বসে বসে ওনারা গল্প করবেন এখন এই যে আরাম কেদারায় বসে বসে গল্প করবেন আরেকবার এসেছে জান্নাতে কোনো কাজ করে কি টায়ার্ড হওয়া লাগবে বসে বসে গল্প করবে দুনিয়ার মধ্যে বসে বসে গল্প করতে থাকলে তাই না এখন জান্নাতে গেলে এরকম বসে থাকলে বেকার খাইতে কেমন লাগবে একে তো যারা কর্মজীবী মানুষ কর্মী মানুষ তারা কিন্তু বসে বসে খাওয়া পছন্দ করে না কথা ঠিক কিনা আপনি খুবই ব্যস্ত মানুষ আপনাকে এক জায়গায় যদি বেড়াইতে যান দুই তিন দিন বসে থাকালো কাজ নাই আপনি খুব ফিল করবেন কথা ঠিক কিনা এখন জান্নাতে যারা তারা তো অনেক ছিলেন খুব আমল করেছিলেন দুনিয়ার মধ্যে গিয়ে বেকার থাকলে লাগবে কল্পনা আসে নাকি জান্নাত এমন এক জায়গা যেখানে বোরিং হওয়ার কিছু নাই দুনিয়ার মধ্যে কাজ না থাকলে মানুষ বোরিং হয়ে যায় জান্নাত সেই জায়গা নয় কত যে না জানি আমতের কত প্রাচুর্য কাজেই সেখানে আপনি এরকম অলস লাইফ কাজ করবো নাই কি করবো বসে বসে এখানে এই যে কিছু কিছু লোকে যারা আখ সম্পর্কে চিন্তা করতে চায় না তারা দুনিয়া দিয়ে হিসাব করবে এটা তো একটা কোনো জিন্দিক হলো নাকি বেকার কোন কাজের জিন্দিগি হলো নাকি এরকম চিন্তা করতে পারে আপনি দিয়ে আখ হিসাব করবেন না দুনিয়ার দুনিয়ার সিন জীবন দুনিয়ার জীবন ধারা দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই আখ সঙ্গে মিলানো যাবে না কাজে আপনি বোরিং হওয়ার কোন প্রশ্নই না। এরপরে বসে বসে কথা বলবেন সে কথার মধ্যে আর কি আছে সেখানে আস্তে আস্তে বড় হবে না ফর এভার দে আর ইয়াং এন্ড চিলড্রেন দেভার গ্রো আপ কখনোই তারা বয়স্ক হয়ে যাবে না একই বয়সে তারা অনাদিকাল পর্যন্ত নিলে তো আপনি ইয়ঙ্গি থাকবেন সারা জীবন বয়স কিছু বেশি হয়ে গেলে বুড়ো হয়ে যাবেন নাকি সব ধরে রাখা হবে কোনো কিছু বাড়বে না বয়স আপনার যত পাঁচশো বছর যাক পাঁচ হাজার বছর যাক পঞ্চাশ হাজার বছর যাক তারপরে আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন আরো দিন দিন মনে হয় জওয়ান হয়ে উঠবেন বুড়ো হওয়ার হওয়ার সম্ভাবনা নাই এই সমস্ত ছেলে পেলে সেখানে ঘোরাঘুরি করবে তো ছেলে পেলের দরকার কি দুনিয়ার মধ্যে মানুষ একটা বয়স এসে গেলে স্বামী হয়ে গেছেন স্ত্রী জোগাড় হয়ে গেছে এখন কি মনে চায় একটু ছোট বাচ্চা কাঁচা কখন আসবে বাচ্চা কাঁচা দেখার শখ বাচ্চা কাঁচা পাশে থাকা এটা কিন্তু মানুষের একটা ন্যাচারাল শখ এটা আল্লাহ মিটিয়ে দিবেন প্রচুর বাচ্চা কাঁচা সেখানে ঘুরা করবে সেই বাচ্চাগুলোকে অবশ্য আপনাদের জানাদের বিবিরা অনেক কষ্ট করে প্রসব করা লাগবে না ওনারা গর্ভবতী হবেন না প্রসব বেদনাও নাই বাচ্চা জন্ম দেওয়া লাগবে না অটোমেটিক্যালি আল্লাহ তালা বাচ্চা বরাদ্দ করে দিয়েছেন উন্মুখাল্লা দুন এবং সে বাচ্চারা থাকবে তারা জওয়ান হয়ে একদম যুবক হয়ে তারপরে আসছে বড় হবে বুড়ো হবে এইরকম কিছু না চির ইয়াং তারা সেখানে থাকবে আর তাদের কাজ কি হবে তারা ঘুরবে আপনাদের খেদমত করার জন্যে মানে কাপ কাপকে আপনাদের এই সাউদার্ন ইংল্যান্ডে কাপ বলে আর নর্দার্ন ইংল্যান্ডে কি বলে কুপ বলে এরকম কিছু বলে তাই না কুপের মতো তো সেই পি আর বি আরবিতে কাছাকাছি ও কাপ যেটা আমরা ইংলিশে বলি আরবিতেও সেই কাপ আছে সেটা খুব হয়ে গেছে তো এর বিভিন্ন রকমের কাপ বিভিন্ন রকমের গ্লাস হলো আপনার পাত্র যেটা মধ্যে পানি চা এগুলো রাখা হয় এই জাতীয় জিনিস জাগ মাঘ আর কি কি আছে ক্যাটল এই সবগুলাকে যেগুলো হ্যান্ডেলওয়ালা এইভাবে ধরা হয় এইভাবে পৌর করার জন্য ব্যবস্থা আছে এগুলাকে বলা হয় ইব্রিক এমনকি বদনা এর মধ্যে পড়ে জগ বদনা এই জাতীয় যা কিছু আছে এগুলো নিয়ে তারা ঘুরবে আর মাইন কাস মানে হল গ্লাস যে পানি খাই আমরা এরকম গ্লাস বড় গুলো এগুলো ভর্তি থাকবে মিম্মাইন অরিজিনাল ফ্রেশ ফ্রেশ শরাবের ধারা থেকে অরিজিনাল ফ্রেশ একেবারে পানীয় যেটা আছে সেখান থেকে থাকবে এখন খামর বলা হয়েছে আরবিতে এই মাইনের অন্য অর্থ এসেছে যে সেখানে আছে কথাটা শুনতে কি বেখাপা লাগলো তাই না কথাটা কেমন লাগলো আমাদের রুচির সঙ্গে মরাজন মিললো না আলহামদুল্লা দুনিয়াতে আল্লাহ খামর কে হারাম করে দিয়েছেন মদ হারাম করে দিয়েছেন আর জান্নাতে হালাল করবেন কিন্তু ওই জান্নাতের মদ দুনিয়ার মদের মতো হবে না কিরকম মদ হবে জানাতের মধ্যে গুলো এমন হবে সেগুলো এমন পানীয় এমন ড্রিঙ্ক হবে যেগুলোর কারণে কোন রকমের মাথা ধরবে না সুদা মানে মাথা ধরা বা মাথা ঘুরানো সবগুলোতে আরবিতে সুদা ফুল যে এগুলো কারণে মাথা ঘুরাবে না মাথা নেশা হবে না মদের মধ্যে কি থাকবে না নেশা কর কোনো জিনিস থাকবে না ওলায়ুন ফুল করে ফ্রেশ যে রেগুলার মদের ফোয়ার মতো থাকবে ফাউন্টেইন কন্টিনিউ করবে ফ্রেশ স্প্রিং ওয়াটার মত এটা রেডি করে বোতলে রাখা হয়েছে অথবা কোন পাত্রে ঢুকেট করে রাখা হয়েছে ইয়ে করে সেখানে ওই প্যাকেটের মদের বোতল খায় না তাইনা কি করে ইয়ে আছে না বার থেকে বের করে এনে দেয় যেটা মধ্যে বড় বড় ঢুকায় তাই না তার মানে ওইটা একটু বেশি ফ্রেশ মনে হয় তাদের কাছে এই জন্য প্যাকেট করে ঢুকাই রাখলে ওটা অনেক পুরোনো হয়ে যায় এত ফ্রেশনেস থাকে না আল্লাহ তালা সেখানে ফ্রেশনেস রাখার জন্য একদম ফাউন্টেইন থাকবে সেখান থেকে ওই ওয়েলডান ছোট বাচ্চারা ভর্তি করে ক্যারি করে আপনারা যখন গল্প গুজব করবেন সবার মধ্যে বসে বসে অফরের দিকে ওই সময় তারা এগুলা নিয়ে শুধু ঘুরতে থাকবে কার লাগবে কার কাছে অফার করতে থাকবে কি করবে না উহম মাথা ধরবে না মাথা না নিশার সৃষ্টি হবে না আর আকল চলে যাবে না মদ খেলে মাঝে উল্টা পাল্টা আকল টাকল চলে যায় কিছুক্ষণ খামর শব্দের অর্থ খামর মানে মদ আরবিতে। অর্থ হলো যেটা কিছু ঢেকে ফেলে এই মেয়েদের মাথা ঢাকার জন্য যে স্কার আছে আরবিতে বলে ওটাকে খেমার ঢেকে ঢাকার মতো কাভারিং কাভার খামর মদকে কে খামর বলা হয়েছে কারণ এটা কাবার করে ফেলে কি কাবার করে দুনিয়ার মধ্যে জ্ঞান কাবার করে থ্যাংক ইউ যাল্লাহ খায় রাহম এই জন্য জ্ঞান কাভার করে মানে মানুষের হুঁস আর ঠিক মতো কাজ করে না সেন্স ঠিক মতো কাজ করে না জ্ঞান ঠিক মতো কাজ করে না এই জন্য প্রভাব ফেলবে না কোন অথচ মদের যে টেস্ট থাকার কথা অরিজিনাল ফ্রেশ যে টেস্ট সেটা ঠিকই থাকবে এর কোন অ্যাকশনে মানুষের মধ্যে কোন ধরনের নেশা সৃষ্টি হবে না এমনি আব্বাস রাজি আল্লাহ আহোয়া বলেছেন কলাফিল মদের মধ্যে চারটা খারাপ জিনিস আছে এক নম্বরে হল নেশা তৈরি করে কিছু মাথা ঘুরায় মাথা চক্কর মারে আমি এক জায়গা দিয়ে একদিন হাঁটতে এই দেশে না অন্য দেশে তো দেখি যে এক লোক হাটে রাস্তা দিয়ে হাঁটতেছে আমার পাশে দিয়ে বলে রাস্তা বন্ধ করে না রাস্তা দেখি না তো কি ব্যাপার রাস্তা তো দেখা যায় পরে আর পাইলাম বোধহয় তারপরে হাঁটতেছে না দেখবেন যে আপনার ওয়ালের মধ্যে গিয়ে বাড়ি খাচ্ছে তাই না দেখে না। এতে এরকম মাথা কাজ করে না আর মাথা ঘুরায় ওল খাই আর বমি হয় কি না ইখনে দেখা যায় বমি করে আপনার ঘাট অথবা লিফ্ট করে দেয় এটাও হ্যাঁ এরকম এই চারটা প্রচাব জিনিস আছে এই জন্য প্রায় লিফ্টে গেলেই কারবার পাওয়া যায় ঠিক কিনা হায় হায় রে এ জগতের মানুষগুলো অসভ্য বড় মতো কাজ করে কারণ কি মাথা কাজ করে নেই নিশা তাকে নষ্ট করে দিয়েছে তার বমির কন্ট্রোল আর নাই হচ্ছে বমি চার নম্বর হচ্ছে প্রসব কন্ট্রোল ধরে রাখতে পারে না প্রসবের বেগ চলে আসে বেশি করে এই চারটা জিনিস আছে জান্নাতের সেই মদের কথা শরাবের কথা আলোচনা করতে গিয়ে বললেন এই চারটি অসৎ কোয়ালিটি সেখানে থাকবে না বমি আর প্রসব তো আসবেই না জান্নাতে তো এগুলো নাই কিছুই প্রসবা কিছু জান্না তাহলে প্যাট ফুটে মরবে নাকি সবগুলো হ্যাঁ ঢেকুর দিবে খাওয়ার পরে ঢেকুরের সঙ্গে সব হজম হয়ে যাবে আর ঢেকুরের থেকে দুর্গন্ধ বেরিয়ে জান্নাতের পরিবেশ নষ্ট হবে না বরাজ সুগন্ধ মেশকে সুগন্ধ সরিয়ে পড়বে আপনার পাশে কেউ ঠিক করে দিলে হাত দিয়ে চাপি দেওয়া লাগবে না কবে আর একটু সার কি সুন্দর সুভাষ আসতেছে হ্যাঁ কি সিস্টেম তাহলে দুনিয়ার কোন সিস্টেম আপনি মিলাবেন দুনিয়ার কোন সিস্টেম মিলে কোন সিস্টেম মিলবে না দুনিয়া যা খাবেন পোল বিরিয়ানি এগুলো যদি প্যাটে থেকে বাইর না হয় তাহলে খবর আছে আপনার যদি প্যাটে থেকে বাইর না হয় এগুলা তাহলে উপায় কি আমি কম দেখি সর্বনাশ হয়ে গেছে আপনার দান শেষ হয়ে যাবে এটা এমন ময়লা আবর্জনা বাইর করাই লাগবে আর যে সুন্দর পলাও সেটা এমন জায়গায় নিয়ে রাখতে হয় মানুষের জন্য ধরা সব কাছে না থাকে সঙ্গে সঙ্গে ফ্লাস করে দুনিয়া থেকে গায়েব করে দেওয়া লাগে এটা এমন জিনিস সব হান আল্লাহ আর এই এই জিনিসকে আল্লাহ তারা সেখানে নাই করে দিয়েছেন হ্যাঁ সেখানে আল্লাহ তারা ঢেকুরের মাধ্যমে সিস্টেম তৈরি করে দিয়ে আল্লাহ তারা সেটাকে হজমের ব্যবস্থা করে দিবেন আসলে ঢেকুর যারা বিজ্ঞানী আছেন সায়েন্টিস্ট আছেন তাদের জন্য কিন্তু এখানে গবেষণার বিষয় আছে আমরা তো বিজ্ঞানীরা এদিকে যাইতে পারছি না ঢেঁকুর কিন্তু হজমের জন্য ভেরি ইউজফুল আপনি যখন বেশি করে খান খাওয়ার পরে একটু বেকায়দা বেকায়দা লাগতেছে যদি দুই চারটা ঢেকুর আসে দেখ মাসো আল্লাহ কোয়াইট গুড লাগতেছে কথা ঠিক কিনা হ্যাঁ সুফানোর পরে যদি না করে ঢেকুর বাইর না করে বাচ্চা পেটের বেথা কানতে থাকবে এই জন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে মাকে কি করতে হয় কোলে নিয়ে এরকম করে বাচ্চাকে একটু ইয়ে করতে হয় একটা ঢেঁকুর বের হয়ে আসে দ্যাট উইল রিলিভ উইল ভেরি হেল্পফুল ফর হিজ মানে ডাইজেশন আল্লা সৃষ্টির মধ্যে ঢেকুরের মধ্যে হজম করার ক্ষেত্রে বাইর হওয়ার কিন্তু আখের একাই যথেষ্ট হয়ে যাবে হ্যাঁ ওইটা যথেষ্ট হয়ে যাবে আর দুনিয়া ঢেকুরের মধ্যে গন্ধ আসে কারণ পশা আবর্জনা এসব শরীর সবকিছুই মাটির এর সবকিছুই একটু ইয়ে পরে পৌঁছে যাবে কবর দিলে সব গন্ধ হয়ে যাবে কাজেই তো এর মধ্যে অনেক ময়লা আছে। আর শরীরকে বানো হবে আল্লাহ করে আসার ব্যবস্থাটা স্বাভাবিক আল্লাহ তালা জান্নাতের নিয়ামতে আরো বর্ণনা করছেন আমাদের জন্য এই জন্য দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে কিছু নিয়ামত দেখলে কি লোভ আসে কিছু নিয়ামত দেখলে মনের মধ্যে কত খাহ তৈরি হয় কিছু নিয়ম মাঝে মধ্যে মনে হয় যেন গুণার দিকে শুরু করে দেয় এগুলো যে আসে মন দৃষ্টি আখের এই সমস্ত গুনার আকর্ষণ আমাদেরকে টেনে নেবে না এই আল্লাহ তালা জন্নাতের বিভিন্ন জিনিসগুলোকে বর্ণনা করছেন আর এই ওয়েলদান্লা চির কিশোর বাচ্চাগুলো আর কি কিনিয়ে ঘুরবে ঘোরাঘুরি করবে জানাতিদেরকে অফার করবে পরিবেশন করবে ফাঁকে হা ফল ফল আদি বিভিন্ন রকমের ফ্রুট ফলগুলো মিমা ইয়েতা খাইয়ারুন যেটা তারা পছন্দ করবে কত রকমারি ফল থাকবে এটা এমন নয় যে আপনাকে বরাদ্দ করা হয়েছে এই কয়টাই আছে এখান থেকেই খাইতে খাইতে হবে রকমারি থাকবে ইয়েতা খাইয়ারুন যেটা আপনি চয়েস করবেন যেটা পছন্দ করবেন সেটাই আছে। একটা পছন্দ করলেন না এটা তো শেষ হয়ে গেছে আরেক চালান অপেক্ষা করেন এইরকম কোনো কারবার নাই এটা যেটা চায় সেটাই পাওয়া যাবে কোনোটা জোগান কমতি হবে না কোনটা সাপ্লাই কমে যাবে না কোনটা সাপ্লাই কমবে না ফর এভার সাপ্লাই কন্টিনিউ করবে ফলের ব্যাপারে বলা হয়েছে ফলের সাপ্লাই এত অফুরন্ত একেবারে গাছের মধ্যে থোকায় থোকায় ফল ঝুলে থাকবে যেটা গত সপ্তাহে শুনেছিলেন এখন আপনি যখন ফল নিয়ে গেলেন একটা কমলো আরেজনে আয়টা নিলে আরেকটা কমলো আরেকজনে আয়টা নিলে আরেকটা কমলো এখন অনেকজন নিলে এখানে কমে গেল এখন কমে গেলে তো সাপ্লাইটার মধ্যে কিছু কমতি এসে গেল আল্লাহ তালা কি করবেন সাপ্লাইকে কে কন্টিনিউ রাখার জন্য আপনি নিয়ে গেলেন কমে গেল পরক্ষণেই আবার আরেকটা তৈরি হয়ে ভর্তি হয়ে গেল ওই জায়গা সুন্দর স্থান পূরণ হয়ে গেল ভ্যাকুয়াম থাকবে না যে ফল আপনি ছিঁড়ে নিলেন সেখানে আরেকটা ওই মুহূর্তে গ্রো করে ফেলল এভাবে আল্লাহ তালা যে সাপ্লাইকে কন্টিনিউ রাখবেন সেখানে গোস্ত খাওয়ার আল্লাহ ব্যবস্থা করবেন কত রকমের পাখি গোস্ত আমরা সবচেয়ে টুর্গি তাই না এটা তো সব পাখির মধ্যে এটাই বেশি আমরা খাই হাঁস টাশও খায়। আর কি খায় আমাদের দেশে কত রকমের পাখি শিকার করেছে খেয়েছি বক সারস আর কি তারপরে আচ্ছা তারপরে আরেকটা ছোট ছোট খাইল যেটা ঘুঘু হুম আর ছোট্ট একটা বাটরা বাটেরা হ্যাঁ এই রকম করে তো কত রকম আমরা দুনিয়াতে খাই এগুলা অনেক রকম আছে আর যখন আমাদের দেশের শীতের সিজনে বিভিন্ন রকমের পাখি যায় এগুলো শিকার করার জন্য আর দেখলে একটা পাওয়ার জন্য খাওয়ার জন্য কি শখ হয় তাই না পাখি দেখলে এখনো আগের ছোটকালে তো খুব শখ লাগতো ঘুঘু দেখছি আরে জানি কত মজা হবে ছোট কালে আপনাদের মনে করি না দেখলে মনে হতো এটা যদি মজা হবে তাহলে দেখলে খাইতে মনে চায় তাই না এটা একটা আকর্ষণ তৈরি হয়ে যায় তো আল্লাহ তালা এরকম পাখি চতুর্দিকে উড়াবেন আশেপাশে ঘুরাবেন কেন যাতে করে আমাদের মধ্যে আগ্রহ পয়দা হয়ে যায় মিম্মা লক্ষ্মী আর দেখার পরে মনে চায় ওইটার অর্ডার দিতে খাবো চায়। এখন মনে চাইলেই অর্ডার দেওয়ার দরকার নাই অর্ডার দিয়ে জবাই করবে ফ্রেশলি আবার এটাকে ফ্রাই করে নিয়ে আসবে কত সময় তাই বসে থাকো এখানে বিভিন্ন হোটেলে আপনার অর্ডার দিয়ে বসে থাকা লাগে কোন কোন জায়গায় হাফ কুক করা থাকে আপনি অর্ডার দিবেন বাকিটা দেখা যায় পনেরো মিনিট আধা ঘন্টা কোন রেস্টুরেন্টে তো মানে অর্ডার দিয়ে অপেক্ষার দরকার নাই যেটা সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হয়ে যাবে রেডি হয়ে যাবে হ্যাঁ একেবারে রেডি হয়ে থাকবে যেমন একটি হাজির শেষে আহ আবদুল্লাহ রাজি কল যখন তুমি একটা পাখির দিকে তাকাবেশ তাহ আর ওটা খেতে তোমার মন চাবে একটু আগ্রহ পয়দা হয়ে যাবে এই যান তো পাখি হঠাৎ করেই তোমার সামনে সৌ করে প্লেটে ফ্রাই হয়ে চলে আসো হঠাৎ করে সৌ করে ফ্লাই হয়ে চলে আসো দবাই করলো কে ফ্রাই করলো কে তো এগুলো দুনিয়ার মধ্যে কোন সিস্টেমেটিক ভাবে কল্পনা করা যায় না তো অনেক সময় মানুষ কল্পনা করতে যদি ম্যাজিক বানায় ম্যাজিকের কিছু ফিল্ম টিল্ম বানায় যে এভরিথিং সো করে হয়ে গেল। তাই না এরকম বাচ্চারা দেখতে খুব ভালো পায় এগুলো তা আসলে ম্যাজিকের অনেক কিছুই তো কি বলে এটাকে চোখ ধাঁধানো অরিজিনাল না ধোকা কিন্তু জান্নাতের এই বিষয়গুলো আসলে মানে একটা এক্সাম্পল আর কি যে এরকম সৌঁ করে ম্যাজিক দেখায় তার চেয়েও কুইকার আল্লাহ আল্লাহতালা রিয়েলি করে দেবেন সিস্টেমটা তালে বলবেন যে আচ্ছা জবাই করলো না পাক করলো না পাখিটা দেখলো আর সো সামনে চলে আসলে এটা কেমন বুঝে আসে মান্ন সালোয়াজ আল্লাহ তালা জানা থেকে দুনিয়ার মধ্যে তো পাঠাই দিয়েছিলেন মান এক ধরনের পাখি ফ্রাই করা আল্লাহ খাবার দিয়েছেন দুনিয়া মানুষ দেখেছে তো কাজেই এটা এবং আল্লাহ আমাদেরকে যে সিস্টেমের মাধ্যমে দুনিয়াতে করে দেন আমাদের হাতে যেভাবে জবাই করান ফ্রাই করান এটা তো আমাদের এই দুনিয়ার সিস্টেমে এর বাইরে শো করে কিছু হওয়া সম্ভব না টিপে দিলে রেডি হয়ে গেল না কিন্তু আখেরাতের সিস্টেম এটা দুনিয়ার সিস্টেমের মতো নয় সেখানে আল্লাহ আল্লাহতালা সে যে স্বয়ংক্রিয় যে অটোমেটিক সিস্টেম করে রাখবেন ওটা কারণে সম্ভব দুনিয়ার মধ্যে অনেক কিছুই এটা বুঝতে সুবিধা হবে আমাদের বিজ্ঞান আমাদেরকে হেল্প করে অনেক কিছুই এখন দেখা যাচ্ছে যে আপনার মানুষের সরাসরি করা লাগে না অটোমেটিক্যালি হয়ে যায় যদি কিছু কিছু ক্ষেত্রে একটু বাটন টাটন টিপা লাগে আমি অস্ট্রেলিয়া গিয়ে গেলাম তো দেখি যে বসা আছে তার অটোমেটিক খুলে গেল কোন লোক লোক নাই তো মানুষের এ দূর পর্যন্ত অগ্রসর করেছে বাটন পৃথিবীতে এখন কত কিছু করা যাচ্ছে বাটন টিপি দিয়ে আপনার এই দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গার খবর মিনিটের মধ্যে নেওয়া যাচ্ছে এত যদি মানুষের দ্বারা সম্ভব হয় দুনিয়ার সিস্টেমে আল্লাহ তালা মানুষকে আবিষ্কার করার জন্য তৌফিক দিয়ে থাকেন যে যে আল্লাহ আল্লাহ মানুষের মানুষের সৃষ্টি মগজে এগুলো ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সিস্টেম কত যে থাকতে পারে এটা কি আমাদের এখন বুঝতে আর কষ্ট হয় তো আল্লাহ তালা এইভাবে অলাহ মে তাই মিমা ইস্তাহুল যখন যে ধরনের পাখির গোস্ত খেতে চাই সেটাকে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন আর দুনিয়ার মধ্যে মানুষের জন্য গোস্ত তো সবগুলোই মানুষ খাইতে চায় সবগুলোর মধ্যে স্বাদ আছে গরু বলেন খাসি বলেন ভেড়া বলেন হ্যাঁ মুরগি বলেন কিন্তু আসলে মানুষের ইন্টারেস্টটা মজাটা বাড়ে বললাম না যে ওই পাখিটাখি দেখলে উড়ন্ত দেখা যায় দেখতে খুব সুন্দর লাগে এইগুলো খাওয়ার যে ওইটার কথা আল্লাহতালা এখানে স্পেশালি মেনশন করলেন বাকি গরুর গোস্ত আর অন্য কিছু যারা খাইতে চান সেগুলো পাওয়া যাবে কিনা যদি প্রশ্ন থাকে ওইটার কথা অবশ্যই সরাসরি আল্লাহ তালা বলেন নাই আপনার মনে চাইলে সেটাও আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা বলছেন তোমরা যা খাইতে চাও সেটাই আল্লাহ সেখানে আর আপনার রুচি সেখানে অবশ্যই খুবই স্ট্যান্ডার্ড রুচি হবে ভালো জিনিসটা দেখিয়ে আপনার মন ঝুঁকবে দুনিয়ার কোন পশা জিনিসটা আর ওখানে খাইতে চাবেন না কাজেই যদি কিছু চেয়ে বসে কেউ সেটাকে আল্লাহ তালা অবশ্যই বরাদ্দ করবে আমরা এরপরে আল্লাহ তালা করছেন বাচ্চাদের কথা আসছে তারপরে ড্রিঙ্ক এর কথা আসে যে ড্রিঙ্কের মধ্যে কোন রকমের ইনটক্সিকেশন থাকবে না ফল ফ্রুটের কথা আসলো এরপরে আসলো পাখির গোস্তর কথা আসলো এখন কি দরকার বিবিধ দরকার এত কিছু সুখে শান্তিতে থাকবেন আর বিবি নাই তাহলে তো লাইফটা বোরিং হয়ে যাবে এখন বিবির দরকার এরপরে থাকবে যেন তাদের কাপড় লাইফ এর জন্য তাদের দাম্পত্য জীবনের জন্যে আল্লাহ করে রেখেছেন হৌর জান্নাতের যে সমস্ত মহিলাদেরকে আল্লাহ তালা দান করবেন তাদের টাইটেলছে হউর হুর শব্দটা এসেছে আরবিতে যে তাদের চক্ষুগুলো ডাগর হবে বড় হবে ইন শব্দটাও আইন থেকে এসেছে যাদের চোখগুলো বড় বড় হয় মানে চোখ বড় হওয়া মহিলাদের সৌন্দর্যের একটা বড় লক্ষণ দাগর আখি যেটা বাংলাতে বলা হয় এই ধরনের তাদের চোখের সৌন্দর্যের কথা আল্লাহতালা সৃষ্টি করে উল্লেখ করেছেন আসলে মানুষের চোখের মধ্যে আল্লাহ তালা সৌন্দর্য দান করেছেন এই আয়াতটাও তার প্রমাণ এই জন্য দৃষ্টি মানুষের এজন্য কাছে বড় আকর্ষণীয় সেই জিনিসটা দিয়ে আল্লাহ তালা স্পেশালি আমাদেরকে দুনিয়াতে বলে দিলেন যাতে করে আমাদের দৃষ্টিকে ওই সমস্ত চোখ থেকে আমরা দূরে রাখি যেগুলোকে আল্লাহ তালা দূরে রাখতে হুকুম করেছেন যেগুলো থেকে তাকাতে আল্লাহ তালা নিষেধ করেছেন কামসা তাদেরকে দেখতে এত সুন্দর এত সুন্দরই তারা হবে লু আল মাকনুন লু উল্লু মানে মনি মুক্তা মাকনুন সুরক্ষিত মনি মুক্তাকে যদি আপনি খোলা রাখেন কিন্তু ধুলাবালি পড়তে পারে কিন্তু মণিমুক্তাকে ঢেকে রাখেন কাভার করে রাখেন একদম ফ্রেশ থাকে যে একেবারে সুরক্ষিত তারা এত রক্ষিত থাকবে তারা তোমাদের জন্য একদম নিবেদিত থাকবে তারা বাইরের এই সমস্ত ময়লা আবর্জনা তাদেরকে টাচ করবে না এরকম ফ্রেশ এত সুন্দর যে সমস্ত মণিমুক্তাগুলো সবসময় কাভার থাকে এত সুন্দর আকর্ষণীয় তারা থাকবে উজ্জ্বল রঙের তারা থাকবে এসব কিছু আল্লাহ এসব নিয়ামত গুলো পুরস্কার হিসাবে দিবেন যে আমল তারা দুনিয়াতে করেছিল সে আমলের পুরস্কার হিসাবে আল্লাহ তালা এগুলো দান করবেন তাহলে আমলের পুরস্কার দিবেন, আমল না থাকলে এই পুরস্কারের কি সম্ভাবনা আছে তাহলে এখন এই পুরস্কার পাওয়ার জন্য আমল কিরকম হওয়া দরকার আমলের পরিমাণ কতটুকু হওয়া দরকার আমরা কে কে হ্যাপি আসে আমার যা আমল আছে মাশাল আল্লাহ জান্নাত পাওয়ার উপযুক্ত হয়ে গেছি আসি আমরা তো এতক্ষণ জান্নাতের নে আমল শুনলাম এগুলো তো ঠিকই আল্লাহ তালা দেবেন আমাকে দেবেন কিনা এই জিনিসটা আমাদেরকে কিভাবে নিশ্চিত করা দরকার সে কথা বলে চাও কি করতে হবে দেওয়া হবে এই জন্য আমলের গুরুত্ব মুসলিম হবে আমল তার আমল দিনের পর বাড়তি থাকবে এই জন্য রসুল্লাহ সাল্লাম কি বলেছেন এম আলু এ হ্যাঁ এমনি আব্বাস নিজের চাচা আব্বাস চাচা আব্বাস করেন না কন্যাকে বলছেন ফাতেমা তুমি আমল করো তোমার যদি আমল না থাকে তোমার বাবা তোমাকে কিছু জোগাড় করে দিবেন এই আশা করো না দুনিয়ার মধ্যে অনেক মানুষ বলে যে নিজের আমল করে খুলেতে পারবেন না কাউকে উশিলা ধরেন ওনার পেছনে দিয়ে সহজে জানাতে পার হয়ে যাবেন কয় আপনি মাথা খারাপ আমল করে জান্নাত পাবেন খুব কঠিন আমল করা সহজ না সহজ তৈরি করলে কাউকে ধরা কারো পেছনে বায়াত যাবেন আপনি তার পার হয়ে যাবেন। উনি আপনাকে ফেলে যাবেন না আর কেউ কেউ দিনাতে বলে গেছেন যে আমি জান্নাতে গেলে আপনাদেরকে রেখে যাব না আর উনি মরে যাওয়ার পরে লোকেরা বলে যে উনি জাননাতে আপনাদেরকে রেখে যাবেন না জাননাথে যাওয়ার গ্যারান্টি কারো জন্য নাই একমাত্রে জাহান নামে কয়েকদিন না ঘুরে বিনা হিসাবে আল্লাহ দিবেন কিনা এই চিন্তায় ওনাদের ঘুম হতো না আহ অমর রাজি আল্লাহ আনহু আর আমরা কিভাবে নিশ্চিন্ত থাকতে পারি অথবা ক্লাইম করতে পারি এটা তো আমল ছাড়া কোন রকমই সম্ভব নয় এই আমল কিভাবে বাড়াতে হয় কি পরিমাণ আমল করতে হবে ইনু ও আল্লাহ সকল জায়গায় হাত কতবার আল্লাহ তালা বলেছেন নে আমল বাড়াতে হবে আমলের পরিমাণ বাড়াতে হবে নামাজের পরিমাণ বাড়াতে হবে তাসমির পরিমাণ বাড়াতে হবে জেকের পরিমাণ বাড়াতে হবে কোরআন তেলাবাদ বাড়াতে হবে এই যে বাড়তি দিনের পর দিন দরকার উন্নতি হওয়া দরকার যদি আমাদের এক জায়গায় থাকে আর বেশি আগাতে পারি না তাহলে নাকি এই জান্নাতের দাম একটু বেশি দেওয়া লাগবে না রসল উল্লাহাম কি বলেছিলেন আল্লাহ মনে রেখো সাবধান আল্লাহ তালার এই দামই জান আল্লাহ তালার এই কমডিটি কিনতে হলে হাই প্রাইস পে করা লাগবে ভেরি এক্সপেন্সিভ সস্তা না দাম আছে এটা দাম দিতে হবে দাম কি দিয়ে দেব আমল দিয়ে দাম দিতে হবে আমল দিয়ে দাম দিতে হবে এটা কন্ট্রাডিকশন নয় ওই হাদিসের সাথে যে তোমাদের আমল কোন কাজই আসবে না আল্লাহর রহমত না থাকলে একটা হাদিস আছে না তখন সাহাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়ার আমল তিনি হবে না তো কেউ কেউ বলবে এই হাদিস বোঝায় গেল খালি আমলে কোনো কাজ হবে না তাহলে আমল বেশি করা দরকার কি এইটা নাকি কনক্লুশন হবে না শুধু আমলে কাজ হবে না তাই জন্য আমল কমাই দিলে চলবে এইটা না আমল বেশি করে করতে হবে করে করে আল্লাহর কাছে আল্লাহর কাছে না জাতের জন্য আল্লাহর রহমতের জন্য দরখাস্ত দিতে হবে কার দরখাস্ত আল্লাহ কবুল করবেন যে আমল করে দরখাস্ত দেয় তারটা কবুল করবেন যে আমল না করে দরখাস্ত তাটা তারটা কবুল করবেন আমল করাটা আল্লাহ কবুল করবেন তাহলে এভাবে রাখলে দনু হাদিস পরিপূরক হয় কন্ট্রাডিক্টরি হয় না সম্পূরক হয় তাহলে আমল বেশি করে করে আল্লাহ তাল্লাহর কাছে নাজাত চাওয়া রহমতের আশা করার দরখাস্ত দিলে সেটা কবুল হবে আমরা আমল ও করবো আল্লাহ যারা আমল করবে তাদের জন্য এই সমস্ত যাজা যাদের আমল নাই তারা এরকম পুরস্কারের স্বপ্ন দেখলে কোনো লাভ হবে না বাংলা কথায় বলে সেরা কাঠায় শুয়ে রাজকুমারীকে বিয়ে করা স্বপ্ন দেখেন এটা অবাস্তব একজাম্পল দেওয়া হয় তো এরকম আমরা যদি শুধু জান্নাতের তামান না থাকি তামান্না তো থাকা দরকার যেমন আল্লাহর কাছে সেই আশা থাকবে ঠিকই আছে কিন্তু সাথে সাথে আমল লাগবে যেটা রসুল্লাহ সাল্লাম তাকিয়ে দিয়েছেন যে অনেক বেশি দাম দিতে হবে অনেক বেশি আমলের মাধ্যমে সেটাকে পে করতে হবে সেখানে জান্নাত্রীদের গল্প করবেন কেদারায় সোফা চেয়ারে বসে খাওয়া দাওয়া করবেন ড্রিঙ্ক করবেন গল্প করবেন আড্ডা দিবেন সেখানে আড্ডা দিতে গিয়ে আবার বেশি উল্টা কিছু বলবেন না কথার মধ্যেও সেখানে মাসাল উন্নত রুচি থাকবে কাজে উল্টা পাল্টা কোনো ঠাট্টা মস্কার করবে না দুনিয়ার মধ্যে আমরা গল্প গুজব আড্ডার আসরে বসে মাঝে মধ্যে ফাউল করে ফেলি ফাউল হয় না এই কথা বেশি বলতে বলতে একটা উল্টা পাল্টাও বলে ফেলি আবার বলতে গিয়ে আরেকজনকে মনে কষ্ট দেই। দেখা সেখান থেকে আবার মানে দূরত্ব সৃষ্টি হয়ে যায় এগুলো কিছু ঘটবে না সেখানে গল্প গুজব করলেও লাউ না কোনো বাজে বেহুদে কথা কেউ বলবে না আর নস্কারি করতে গিয়ে ঠাট্টা করতে গিয়ে ফান করতে গিয়ে কোন গুনার কাজও হবে না কোন গুনার কথা হবে না অন্যায় কোনো কথা কেউই বলবে না প্রত্যেকটি কথা হবে সেখানে চমৎকার সালাম আলামা সেখানে কথা স্লোগান একটাই থাকবে সালাম আর সালাম ফেরস্তারা আপনাদেরকে সালাম দিবেন নিজেরা নিজেদেরকে সালাম দেবে সালাম খালি বেশি শোনা যাবে আর সকল কথার মধ্যে সালাম থাকবে সকল কথার মধ্যে শান্তি সকল কথার মধ্যে মিল মোহ্বত থাকবে কোনো কথার মধ্যে মনে কষ্ট যায় খোঁসা দিয়ে কথা বলে এগুলো কিছু সেখানে পাওয়া যাবে না আমরা মাঝে মধ্যে বন্ধু বান্ধব খোঁসা দিয়ে কথা বলি তাই না কোনো কোনো খোঁসা ঠিক আছে কিন্তু কোন কোনো খোঁসা দেখা দেখা হাসতে হাসতে বলছে কিন্তু আসলে খোঁসা দিয়ে ফেলছে মাইন্ড করে অনেক সময় তো লোকেরা একটু মাইন্ডটাকে দেখাইতে চায় না যে মাইন্ড করছে ভিতরে ঘোদা যায় এইগুলো কিছু ঘটবে না সেখানে সেখানে সালাম সালাম প্রত্যেক কথার মধ্যেই শান্তি পিস রসমত মহাব্বত এগুলাই থাকবে কোন রকমের মনে কষ্ট আসে এরকম কোনো কথা কেউ বলবেও না কেউ কারোর থেকে পাবেও এই হল জান্নাতের লাইফ এই জান্নাত হলো এই টপ ক্লাসের জান্নাতের বর্ণনা এতক্ষণ আল্লাহ তালা করলেন যে এই সুন্দর জান্নাত টপ রংকিং জান্নাত এটা হচ্ছে তার পরিচয় এরপরে আল্লাহ আল্লাহ পরিচয় দিচ্ছেন এর পরে দ্বিতীয় আছে যারা নয় যারা লোয়ার গ্রেড এর যারা জান্নাতি তাদের কথা এখানে আসছে ও আসফা বলিয়ামিম আসা বলি আমি দানপন্থী যারা হবে অর্থাৎ এই দানপন্থীদের সিনিয়র গ্রুপটা জান্নাতি সাবে কোন যারা তারা তাদের পরের যে গ্রুপটা জান্নাতের অধিবাসী হবে তাদের বর্ণনা এবার গ্রুপের কোন্নাতি হওয়া যাবে সে আমলটার কথা তোমরা শুনো তারা থাকবে অনেক রকমের ফল তাদেরকে দেওয়া হবে তার মধ্যে তাদেরকে সেদের ফল দেওয়া হবে সেদের সেদের কি জিনিস বাংলাতে তরজমা করলে সেদের মানে বড়ই কুল কুল বা বড়ই চিনেন হারে বাংলাদেশ থেকে তো বড়ই এরোপ্লেনে আমদানি করে ছাড়ি আমরা বড়ই যদি খুব দামি ফল না অনেক সময় জঙ্গলেই হয়ে থাকে। এটা মানুষ এত শখ করে অনেক সময় লাগায়ও না তুই তো এইরকম একটা বড়ই ছোটখাটো ফল আল্লাহ তালা জাননাতে দিবেন তো লাভ লোক জানাতে গিয়া কেউ কেউ প্রশ্ন করতে পারেন তাই না সে জান্নাতের বড়ই ধনী আর মতো না তার বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন মাহদুদ মাহদুদ এমন বড়ই গাছ এমন বড়ই যেখানে কোন রকমের কাটা থাকবে না এক নম্বর গাছের মধ্যে দুনিয়ার বড়ই গাছের বড়ই আনতে গেলে কত কাটার খোঁচা খাইছে ছোট কালে মনে আছে না কাটা বেশি যার বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না এক বেদুইন ছিল সে এসে প্রশ্ন করলো ইয়ার সাল আলহাসাল্লাম হ্যাঁ এক সাহাবি বলতেছেন ওনার নাম হচ্ছে সেটা পরে আসতেছি কালিউল উ দুনিয়ার বড়ই হল যে ফল যতটা আছে কাটা আরো বেশি আছে গাছের মধ্যে আখেরাছে আলাল আক আখের আছে উল্টা ভর্তি থাকবে বরঞ্চ কোনো কাঁটা থাকবে না শুক আফি হেসামারুল ক্যাফি আহ কোন কাটা থাকবে না শুধু ফল আর ফল বড়ই অসম্ভব স্বাদ মিষ্টিতে পরিপূর্ণ তো এই যখন এই বলেন যে মাঝে মধ্যে বেদুইনরা আসতো আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে বেদুইন কাদেরকে বলে জানেন যারা শহরের বাসিন্দা ছিল না মদিনা শরীফের একদম দূরে অজপাড়া গায়ে একেবারে মরুভূমির ভিতরে দুই চার ঘর বসবাস করত এদেরকে বেদুইন বলে এদের লেখাপড়া টাখাপড়া তেমন নাই শিক্ষা দীক্ষা তেমন নাই এই ঘরে থেকে বাইরে ওইখানেই প্রসাব করে দেয় ওই এক বেদুইন মসজিদের এক কো গিয়ে প্রসাব করে দিয়েছিল না একবার নবী করিম সাল্লা সাল্লাম বোঝাইলেন যে মসজিদের ভিতরে প্রসব করে না বাইরে যাইতে হয় তো এরকম অপেক্ষায় থাকতাম কোনো বেদুইন আসে কিনা আল্লা নবীর সঙ্গে দেখা করতে কেন সুবিধা আছে তারা মাঝে মধ্যে উল্টাপাল্টা পছন্দ করে তো উল্টাপাল্টা পছন্দ করলে কিন্তু যেগুলো আমরা করতে ভয় পাই আল্লা নবীকে সম্মান করি আমরা এগুলো করি না তো ওদের ওরা ওগুলো করে বসে এবং আমাদের মনে কিছু প্রশ্ন থাকলে ওদের তরিকে আমরা এগুলো জেনে ফেলি তো সে ইমাম কর্তুবী বলছেন যে সাহবাহ দেখলে এদিকে আসো তারা ভালো করে প্যাট বলে খাওয়াইতো খাওয়াই কয় আল্লাহ নবীর প্রশ্ন এটা জিজ্ঞাসা করো ওনার তো সাহস নাই এত সম্মান করতো আল্লাহ নবীর কে উনি যদি মাইন্ড করে যে প্রশ্ন করল কেন কিন্তু ওনার মনে খুদ খুঁতি আছে প্রশ্নটা উত্তর জানা দরকার একদিন একই রকম বেদুন আসলো ওকে সে এসে বললো রাসুলাল জাকার আল্লাহ হফিল জান্নান আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিলেন দিয়ে এমন গাছের কথা বললেন যে গাছ মানুষের কষ্ট দেয় বড়ই গাছ ইটা মধ্যে কাটাই ভর্তি এটা একটা জান্নাতে রাখার জিনিস হলো নাকি ফাঁকু আল্লাহ রাসুল্লাহ আলহিম আল্লাহুল মাহদুদ তুমি খালি বড়ই গাছ দেখলা। কিরকম বড়ই গাছ সেটা তুমি দেখবা না মাসদূত যে বড়ই গাছে কোনো কাটা নাই সে বড়ই শুধু এই দুনিয়ার বড়ই না কত সাইজে বড় হবে কত মিষ্টি হবে বড়ই তো অনেক সময় বড় হয়ে যায় এখন গবেষণা করে এমন বড়ই আবিষ্কার করেছে বাংলাদেশে আমি পত্রিকায় একটা পড়ছিলাম চাষবাস করে আপেল বড়ই বের করছে একটা মানে বড়ই সাইজ হবে অনেক বড় খেতে অনেকটা আপেলের মতো স্বাদ এই দুনিয়ার মধ্যে যদি মানুষ এইগুলা কিছু আবিষ্কার করতে পারে আল্লাহ নিশ্চয়ই কত সুন্দর আল্লাহ তালা জান্নাতের বড়ই গাছগুলোকে সমস্ত কাটা দিয়ে কাটার জায়গায় বড়ই দিয়ে গাছের একদিন গোড়া থেকে আগা পর্যন্ত ভর্তি করে দেবেন ফ ফ ফ ফতক ثمره منها ال72 لون من طعام ما فيها <تصفيق> لون يشبه الاخر الله تعالی সেরা modi এত चमत्कार এত किस्मের বৈ বের করবেন এই বৈগুলো হবে প্রায় 72 किस्मের বৈ হবে এক একার রং রূপ স্বাদ সুগন্ধ আর একটা থেকে আলাদা 72 রকমের বৈ হবে এক গাছের মধ্যে যে গাদি গাছ ডান না আল্লাহ রাখছেন এমনি রাখছেন নাকি সেটা কি অসাধারণ বড়ই হবে এরপরে মান দুধ এর কথা এসেছে সে মান দুধ হচ্ছে মানে হচ্ছে যে বড় বড় গাছগুলো এই বড় গাছগুলোকে তালহা বলা হবে সাজারুন এদম আর তাল খে এদম কোন বিহাজ হেজাজারি গাছের শুধু একরকমের ফল নয় শুধু বড়ই নয় আরো রকমারি ফল ফলাদি সেখানে থাকবে ওদেল নিম্ন আর জান্নাতের যে খলা ময়দান প্রান্তর থাকবে বিশাল বিশাল এই জমিন সেখানে পড়ে থাকবে এগুলো মরুভূমির মত নয় সবুজ সামরজামার নিচে থাকবে উপরে তে আবার সেখানে গাছের ছায়ায়, সারাটা ময়দান প্রায় অলমোস্ট কাভার করা থাকবে যেখানে যাবেন সেখানে গাছের ছায়া গাছের ছায়াটা খুব চমৎকার আপনি যখন একটু একটু রোদ থাকে আর সেখানে গাছের ছায়া থাকে তাহলে সেখানে আপনার কাছে বড় আনন্দ লাগে বড় আরাম লাগে আর যদি রোদ না থাকে এরকম কাল্লা রোদ যদি না থাকে সূর্য দেখা যায় না গরম লাগে না ঠিকই কিন্তু পরিবেশটা কি খুব সুন্দর লাগে না যখন সূর্য উঠে আলো ঝলমল কিন্তু আবার এরকম হিট না তো শরীর পড়া যাবে গাছের ছায়া সুন্দর ঝিরঝির বাতাস আসতেছে ওই ওয়েদারটাই কিন্তু চমৎকার ওয়েদার শুধু মেঘলা থাকলে শীতের দিনে সূর্য ঢাকা পড়ে আসে গরম তো নাই ঠিকই কিন্তু এগুলো ছায়া আবার এতটুকু না এত প্রসারিত ছায়া আপনি যেদিকে যাবেন ছায়া আপনাকে আপনি মিস করবেন না প্রসারিত ছায়া সেখানে আছে এরকম যে রোদ আপনাকে কষ্ট দেবে না আল্লাহ নিচে আমি জান্নাতের গাছের ফল ফলের এই প্রোডাকশন সাপ্লাই দা এম ফর এবার সবসময় আসে আর তার ছায়া কোন সময় শেষ হয়ে যায় না দুনিয়াতে ছায়া কোন সময় আবার শেষ হয়ে যায় কোন সময় ছায়া থাকে না দুপুর বেলা ছায়া বেশি থাকে না এই একটু থাকে তাই না দুপুর বেলা ছায়া লম্বা হয় না ছায়া না। কারণ জান্নাতের ছায়া সেখানে দুপুর আর সকাল নাই সবসময় তো একরকম এই জন্য সেখানে সবকিছুই কন্টিনিউ করবে এ হল ছায়ার কথা সেখানে পানি থাকবে পানি সব সময় সেখানে দেওয়া হবে কখনোই সেটা বন্ধ হবে না পানি ঢেলে দেওয়া পৌর করার মতো পানি ঢেলে দেওয়ার মতো পানি প্রবাহিত সেখানে সবসময় আছে ও ফাঁকি হাতিন কামের বিভিন্ন রকমের ফল সাপ্লাই দেওয়া হবে লা লেখ আ এই ফল কোনো সময় শেষ হয়ে যাবে না কোনো সময় নিষিদ্ধ হবে না যে এতগুলো খেলা এটা আর খাই না এবার আরেকটা খাও কখনো নিঃশেষ হবে না আর বন্ধ হবে না। আবার কোনো রেস্ট্রিকশনও দেওয়া হবে না যে তিনটার করে বেশি কেউ নিতে পারবেন না এরকম কোন রেস্ট্রিকশন থাকবে না অফুরুসিমারফুয়া বড় উঁচু জাজিম থাকবে উঁচু জাজিম খাট পালং খুব হাই জিম একেবারে খুব বেশি মজা থাকবে দেখেন দুনিয়ার খাট পালং শক্ত হলে শুয়ে কমফোর্টেবল লাগে না যত উঁচু হয় মোটা হয় জাজিম তোষক তত মজা লাগে তো দুনিয়ার মধ্যে আমার বেশি নরম হতে গেলে অসুবিধা আছে ডাক্তাররা বলে বেশি নরম খাটে শোয়া ঠিক না তাই না এখন জান্লাতে বেশি উঁচু করে ফেললে আল্লাহ তো তখন যদি সেটা স্বাস্থ্যের জন্য ঠিক না হয় জান্নাতের হিসাব দুনিয়ার হিসাবের সঙ্গে মিলবে না সেখানে এত উঁচুটার মধ্যে শুলে ব্যাগবনে কোনো উঁচু একদম নরম গদি মত কেদারা সোফা খা পালং চৌকি এগুলো কোনটাই সবগুলো উঁচু করে দিবেনা আল্লা তালা ফেরাস বিছানাকে উঁচু করে দেবেন এই বিছানা জোগাড় হয়ে গেছে আল্লাহ তালা বলছেন আল্লা বললেন হে জান্নাত কেমন বানিস জানো আমি তাদেরকে বানানের মতো বানিয়েছি তৈরি করার মতো তৈরি করেছি আল্লাহ তালা যদি বলে যে আমি বানানোর মতো বানাইছি তাহলে কেমন হয়েছে এবার চিন্তা করে দেখেন আল্লাহ নিজের হাতে গড়া এই সুন্দর স্ত্রীদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন আপনাদের জন্য এই আকর্ষণ মানুষের মনে যদি বড় হয়ে যায় তাহলে দুনিয়ার হারাম দিকে তাকানো মানুষের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হবে এই জন্য যখন এই সমস্ত হারাম যিনি চতুর্পাশে ঘোরাঘুরি করতে থাকে ফিতনা ফসাদে মানুষের চরিত্র ঠিক রাখা কঠিন হয়ে পড়ে সেই মুহূর্তে মানুষ যদি জান্নাতের হুদ্দের কথা মনে করে যে এই তাকালি তাকালে তো আমি ওগুলো মিস করব। এই জন্য আল্লাহ তালা লোভনীয় করে তুলে ধরেছেন যে তাদেরকে বানানো মতো বানিয়েছি কিছুই না সেগুলো হ্যাঁ তারা সবগুলোই কুমারী একদম কেউ তাদেরকে ব্যবহার করেনি তোমার জন্য তারা সংরক্ষিত আছে আত্রা তারা অরূপ অরূপের কি অর্থ বিভিন্ন অর্থ এসেছে অনেকগুলো অর্থই এসেছে তার মধ্যে আচ্ছা তার আগে একটা হাজিস এসেছে জান্নাতের হৌরদের কথা বলা হয়েছে হৌরুন বিদ আইনুন উন দেখা উন বড় বড় যাদের আঁখি থাকবে এগুলো তারা এত সুন্দর হবে এমনকি আনসা আনা ইনসা আনির কি অর্থ এসেছে যে দুনিয়ার যে রমণীগুলো মহিলাগুলো জান্নাতে যাবে আল্লাহ তালা তাদের দুনিয়ার এই সৃষ্টিকে রাখবেন না তাদেরকে আল্লাহ নতুন করে সৃষ্টি করবেন সেই সৃষ্টিটা হবে অসম্ভব সুন্দর সাধারণ তারা অসম্ভব সুন্দরী হবে এমনকি হুরদের থেকে তারা বেশি সুন্দরী হবে এক হাদিসে এসেছে বলুন ইয়ারাসুল আল্লাহ নেশা আদুনিয়া আফতাল আমার দুনিয়ার মহিলারা বেশি সুন্দর হবে না জান্নাতের ওই হুর গুলো সুন্দর হবে বেশি নবীম উত্তর দিলেন থেকেও আরো অধিক সুন্দর হবে হ্যাঁ এতগুলো করে আল্লাহ অনেকগুলো করে হুর দেবেন আল্লাহ তালা এবং স্ত্রীও দেবেন কুমারী হবে অর্থ হচ্ছে আই ইলা যারা স্বামীদেরকে খুবই ভালোবাসবে আর স্বামীদের তাদের প্রতি প্রচন্ড আসক্তি তৈরি হবে ঘরে যদি সুন্দরী স্ত্রী থাকে কিন্তু মনের মধ্যে কোন আসক্তি নাই লাভলো কি দুইটাই যদি হয় স্ত্রীও সুন্দরী মনের ভিতরে প্রচন্ড আসক্তি সৃষ্টি হয়েছে তাহলে তো কাজে লাগলো তাহলে ব্যাপারটা সার্থক হলো সেই জন্য প্রচন্ড একটা লোককে শুধু সুন্দর নয় তার ভিতরে মানুষের দৃষ্টি আকর্ষণের আকর্ষণ আল্লাহ তারা সৃষ্টি করেছে এটাকে কমনীয়তা বলা হয় এটাই হলো অরুবাণীর অর্থ মোতাহাব্যাবাদ আকর্ষণের সৃষ্টি করে কামনার উদ্রেক করে এই হলো রুবাং আতরা আতরাবের অনেক অর্থ এসেছে তার মধ্যে আরেকটি অর্থ এসেছে অন্যতম একটি অর্থ এসেছে যে তারা নিজেদের আখ গুলো খুব সুন্দর হবে সুন্দরী হয়ে গেলে দুনিয়ার মধ্যে আবার আখ লাখের কমতি হয় নিজের খুব আমি খুব সুন্দরী খুব গর্ব সৃষ্টি হয়ে যাও মনের মধ্যে স্বামীরে থরাই কেয়ার করে কা আমার দাম আছে অনেক হ্যাঁ সে আমার করে চলা সৌন্দর্য দেখানোর জন্য সৃষ্টি হয়ে যায় কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যে এই অসৎগুণ দিয়েছেন কারো কারোর মধ্যে আসে সুন্দরীদের এই থাকবে না এখানে থাকবে তারা আত্রাবা তাদের আখলা খাবে অত্যন্ত চমৎকার আর আরেকটু অর্থ এসেছে যে এত স্ত্রী থাকবে এখন সবগুলো তো সতীন কো ওয়াইফ একটার মানে যদি এরকম গন্ডগোল সৃষ্টি হয়ে গেলে আল্লাহ তালা তো বিবি অনেকগুলো দিবেন আবার সত্য করে হুর দেবেন কমপক্ষে এগুলোর মধ্যে আবার গন্ডগোল লাগলে থামাইতে আরেক আরেক ঝামেলা তো আল্লাহ তালা বলে দিচ্ছেন যে থামাইতে কোনো ঝামেলা হবে না আত্রাবা আল্লাহ তালা খবর দিয়ে দিবেন হ্যাঁ এরপরে এভাবে আবার এমন নয় যে একজনকে পাইলে এবারে কর্মসারা আর আরেকজনের দিকে আর যাইতে পারবেন না আল্লাহ তালা মর্দামি শক্তিও অনেক দিবেন তো আল্লাহ তালা এই ধরনের দেবেন কাজেই তাদের হৌরদের পারস্পরিক স্ত্রীদের পারস্পরিক কোন ধরনের মনের মধ্যে কলুষতা একজনের প্রতি শত্রুতা, হিংসা, প্রতিবেষ জেলাসি এগুলো কিছু থাকবে না অপূর্বতের মধ্যে তারা সখির মতো জিন্দিগি যাপন করবেন তাদের ভিতরে সর্বদা সক্ষতা বিরাজমান থাকবে এত সুন্দর নিয়ামতের জান্নাত তো কাদের দুনিয়ার মধ্যে আল্লাহ তালা যাদেরকে আগে একজনের একাধিক স্ত্রী আছে আর কি তো সেটা নিয়ে ওনার সঙ্গে আমার কাছে কথাবার্তা হলো মানে দুইজন আর কি তো সমস্যা হচ্ছে ব্যালেন্স করতে আরকি তখন কথা প্রসঙ্গে আসলো তো তা আমি বললাম যে দুনিয়ার মধ্যে মানুষ তো কোনো কোনো সময় একজনকে ডিল করতে গিয়ে আপনাকে আরো বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে ইনসাফ কায়ে করতে হবে যাতে করে দিকে আবার আপনি বে না করে তো তিনি চিন্তা করলেন হ আগে ভালোই ছিলাম একটা ছিলাম এখন দুইটা করে তো একটু মুশকিল পরে গেছে তো এখন আমাদের দুনিয়ার মধ্যে এই হিসাব হিংসা আল্লাহ নিয়ে আখে চিন্তা করার দরকার নাই কারণ আল্লাহ সেখানে তাদেরকে এমন ভাবে শুধু তৈরি করেন তাদের আখলা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন যে আখলাকে মধ্যে কোন হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা হ্যাঁ আরেকজনের প্রতি কোন ধরনের বিদ্বেষ কিচ্ছু থাকবে না এইরকম নিয়ামতের ব্যবস্থা আল্লাহ তালা জন্নাথের মধ্যে করেছেন কাদের জন্য করলেন যারা ডানহাতে আমর নামা দিবেন ডানপন্থী তাদের জন্য আল্লাহ নিয়ামত গুলোর ব্যবস্থা করেছেন সুল্লা মিনাল আহ আগের জামানার একটি অংশ বড় অংশ পরের জামানার একটা গুড নাম্বার এখানে যাবে এখানে কিল্লা বলেন নাই কালিল বলেন নাই হুম। তার মানে এই দ্বিতীয় পরের জামান এখানে আল্লাহ সুসংবাদ দিলেন যে এই নবীর উমতের মধ্যে একটা বিরাট সংখ্যক লোক এই দ্বিতীয় ক্যাটাগরির জান্নাতে যাওয়ার জন্য কোয়ালিফাইড হবেন এখন আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার কথা আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে ফেলেন আমাদের পিতা মাতা ছেলে মেয়ে আত্মীয় স্বজনময় মুরব্বী হ্যাঁ স্ত্রী পরিবার স্বামী সবাইকে নিয়ে আল্লাহ না তারা বামপন্থী হবে বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের কি অবস্থা হবে আখেরাতে হাসারের ময়দানে যাহার নামে কিরকম শাস্তি তাদেরকে দেওয়া হবে এই কথাগুলো সুরা ও আখে আর বাকি পর থেকে আমরা শুনবো একচল্লিশ নম্বর আয়াত থেকে আমরা শুনবো সামনের শেষ আল্লাহ যে হাজ মাবরুর হজ হয় যে হাজের মধ্যে হাজি হজের সমস্ত হকুম হাক সুনান এবং আদাব গুলোকে সুন্দর মত আমল করেন এবং রাফাস এবং ফেস্টা এবং ফজুর গুনাখাতা এবং যৌন আকাঙ্ক্ষা এগুলো থেকে নিজেকে দূরে রাখেন তার জন্য আল্লাহর কাছে একটি মাত্র পুরস্কার সেটি হচ্ছে জাননা কেউ যদি হজ আদায় না করে মারা যায় তার শাস্তির কথা আপনারা গত সপ্তাহে শুনেছেন যে আশঙ্কা আছে সে মুসলিম না হয়ে ইহুদি নাসারা বা অন্য কিছু হয়ে মরতে পারে এত কড়া হুকুম হজ না করা এই জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন হজ করার আপনাদেরকে আল্লাহ আপনাদের করুন। সঠিক বন্ধু বান্ধব থাকা দরকার আপনার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য অসৎ বন্ধুর কারণেই অনেক মানুষ নষ্ট হয়েছে যারা ড্রাগ খাওয়া ধরেছে দোকান থেকে হঠাৎ করে একদিন ড্রাগ কিনে এনে খাওয়া শুরু করে দিয়েছে যারা সিগারেট খাওয়া শুরু করেছে হঠাৎ করে কি একদিন সিগারেট এক প্যাকেট কিনে নিয়ে এসেছে কিভাবে শুরু হয়েছে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মানুষ জান্নাতি হয়ে যেতে পারে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মানুষ জাহান নামে রা হতে পারে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন যে মেসওয়া করা মুখকে পবিত্র করে আর আল্লাহ রেজওয়ান নিয়ে আসে আল্লাহ সন্তুষ্টি নিয়ে আসে আপনার মুখের থেকে দুর্গন্ধ না হলে আল্লাহ তালা আপনাকে বেশি পছন্দ করবেন কারণ কি কারণ আপনার মুখের পছন্দ করেন না এই জন্য আল্লাহ আপনার কিন্তু আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবে সত্যিকার যারা মমিন হবে যারা আল্লাহর উপরে ইমান ঠিক মতো আনে আল্লাহ নবীর উপরে ইমান আনে যে তাদের কথা ঠিক মতো গ্রহণ করে মেনে নেয় আর মজবুত হয়ে যায় যে তাদের মধ্যে কোন ধরনের লেভেল ইসলামের প্রত্যেকটি কথা কে করে বিশ্বাস করে তাহলে প্রকৃত মোমেন হতে পারে আল্লাহ তালা বললেন যে শুধু ইসলামের দাবি করলে হবে না ইমানটাকে ভালো করে বোঝার চেষ্টা করো আসলে আজকে পৃথিবীর আজকের মুসলমানদের ইমানের অবস্থাই সবচেয়ে কাহিল হয়ে গেছে তো কাজে আমরা হয়তো ইসলামের দাবির লেভেল পর্যন্ত আসি কিন্তু সত্যিকার ইমানের লেবেলে এখনো মেজরিটি মুসলিম আসতে পারেনি এই ইমানের জন্য কিতাব পড়াইতে হবে ইমানের জন্য হ্যাঁ আমল দাওয়াতে কাজ করতে হবে তার বিয়েতের কাজ করতে হবে তালিমের কাজ করতে হবে লোকদেরকে বোঝাতে হবে সম্মানিত যাবে বার্জা জিন্দগি এই দুটো বিষয় আমাদের আলোচনার মূল বিষয়টি ব্যক্তিকে এই মাউতের স্বাদ গ্রহণ করতে হবে এক হাদ মিল্লা হে মানুষ তোমরা বেশি করে ওই জিনিসটাকে স্মরণ করো মনে করো যেটা সমস্ত মজাকে শেষ করে দেয় ভালো মানুষ হওয়ার লক্ষণ হলো বেশি বেশি করে মৌতের কথা মনে করে মৌতের জন্য প্রস্তুতি নেয় আর যে লোকটি খারাপ তার লক্ষণ হলো মৌতের কথা ভুলে গাফেল হয়ে থাকে এলেম শিখে যে লোকেরা লেখাপড়া করে আলেম হয় এই ব্যাপারেও যদি আল্লাহর উদ্দেশ্যে এলেম না শিখে দুনিয়াবি উদ্দেশ্যে আলেম হতে চায় বড় আলেম হবে বড় চাকরি পাবে বড় আলেম হবে তো বড় মাদ্রাসার প্রিন্সিপাল হবে বড় আলেম হবে তো বড় মসজিদে খদিম সাহেব হবে সে আল্লাহর উদ্দেশ্যে না শিখে দুনিয়ার কোনো পজিশন পাওয়ার জন্য দুনিয়ার দুনিয়ার পাওয়ার পাওয়ার জন্য জন্য যদি শিখে তাহলে এই লোকটা জান্নাতের সুগন্ধ তার নাকে আসবে না কোনোদিন যখন ডাকলেন তার রবকে আল্লাহকে ডেকে বললেন ফরিয়াদ করলেন যে আল্লাহ শয়তান তো আমাকে বড় কষ্ট দিচ্ছে তখন আল্লাহ তারা বললেন এক পর্যায়ে পা দিয়ে তোমার জমিনকে তুমি একটু ধাক্কা দাও তারপরে তিনি ধাক্কা দিলে কি হবে সেখান থেকে পানির ফোয়ারা বেরিয়ে আসলো ঝর্ণা ধারা বলে দিলেন আল্লাহ যে এই যে তোমার পায়ের নিচে পানির ঝর্ণা ফুটে এসেছে হ্যাঁ দা মুক্তা রে দু সারা তোমার জন্য আমি তোমার রোগ মুক্তি হওয়ার জন্যে এই সুন্দর ঝর্ণা ধারার পানি এনে দিলাম সুন্দর ঠান্ডা পানিতে গোসল করে ফেলও আর এই পানি তুমি খাও তুমি ভালো হয়ে যাবে